দশম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কমলকুটিরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন প্রথম পরিচ্ছেদ কেশবের বাটির সম্মুখে পশ্যতী তবপন্থানম কেশব প্রসন্ন অমৃত উমানাথ কেশবের মা রাখাল মাস্টার কার্তিক কৃষ্ণা চতুর্দশী আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে পাইচারি করিতেছেন কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন কমলকুটিরের উত্তরে মঙ্গলবারই ব্রাহ্মভক্তেরা অনেকে বাস করেন কমলকুটিরে কেশব থাকেন তাঁহার পীড়া আছে। অনেকে বলিতেছেন এবার বোধায় বাঁচিবার সম্ভাবনা নাই শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন আজ তাঁহাকে দেখিতে আসবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতে ছিলেন। বেলা দুইটা হইতে তিনি অপেক্ষা করিতেছেন কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায় উহার উত্তরে একটি বড় বাগানবাড়িতে কোনো ইংরাজ ভদ্রলোক থাকেন ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে ক্রমে কালো কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল দেড় ঘণ্টা দুই ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে তাই আয়োজন ভক্তটি ভাবিতেছেন কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায় উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে ভক্তটি এক একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কি না বেলা প্রায় পাঁচটা বাজিল ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত সঙ্গে লাটু ও আর দু একটি ভক্ত আর মাস্টার ও রাখাল আসিয়াছেন কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে সঙ্গে করিয়াও উপরে লইয়া গেলেন বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তকতাপস পাতা ছিল তাহার উপর ঠাকুরকে বসানো হইল